নিরতিশয় মেহেরবান এই কিতাব আল্লাহর তরফ হইতে নাজিলকৃত যিনি শক্তিশালী সর্ববিষয়ে অবহিত গুনা মার্জনা কারী তবুলি কঠিন শাস্তি দানকারী এবং অতি বড় অনুগ্রহশীল তিনি ছাড়া অন্য কেহ মাবুদ নাই সকলকে তাহার নিকট ফিরিয়ে যাইতে হইবে আল্লা আয়াত সম্পর্কে ঝগড়া সৃষ্টি করে কেবল সেই সব লোক যাহারা কুফুরি করিয়াছে অতঃ্পর দুনিয়ার বিভিন্ন দেশ ও নগর সমূহে তাহাদের চলাফেরা তোমাদিগকে যেন কোনো ধোকায় না ফেলে ইহাদার পূর্বে নুহের জাতীয় অমান্য করিয়াছে এবং উহার পরও আরো অনেক জনসমাজ এই কাজ করিয়াছে প্রত্যেক জাতির তাহার রাসুলের উপর হামলা চালাইয়াছে पाकड़ा सकले चेस्ट शेष परिग के पाकड़ाओ कर शि कत कठोर छह এমনি ভাবে তোমার রবের এই ফয়সালাও সেই সব লোকের উপর কার্যকর হইয়াছে যাহারা কুফর করিয়াছে তাহারা জাহান নামের অধিবাসী হইবে উপস্থিত থাকে সকলেই তাহার রবের প্রশংসা সহকারে তাহার পবিত্রতা বর্ণনা করিতেছে তাহারা তাহার প্রতি ইমান রাখে এবং ইমানদারদের জন্য মাঘ দোয়া করিতেছে তাহারা বলে हे रुमारहमत और ज्ञान द्वारा सकल जिनके अतएव क्षमा करा दाओ एवं दोजोर आजाब हईता बाँचाओ से लोक दिग के जहाँ तहबा कर तुम्हार पथ अवलम्बन कर হাকিম হে আমাদের রব আর তাহাদিগকে দাখিল কর তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাত সমূহে আর তাহাদের পিতামাতা স্ত্রীগণ ও সন্তানদের মধ্যে যাহার অনেক হইবে তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাবিজ্ঞানী এবং তাহাদিগকে বাঁচাও যাবতীয় অন্যায় ও খারাপ কাজ হইতে কেয়ামতের দিন তুমি যাহাকে অন্যায় ও খারাপ কাজ হইতে বাঁচাইয়া দিলে তুমি তাহার উপর বড়ই রহমত করিলে বস্তুত ইহাই হইল বড় সফলতা যেসব লোক কুফরি করিয়াছে কেমতের দিন তাহাদিগকে ডাকিয়া বলা হইবে আজ তোমাদের নিজেদেরই উপর তোমাদের যতখানি কঠিন ক্রোধের উদ্বেগ হয় আল্লাহ তোমাদের উপর উহার চাইতেও অধিক ক্রুদ্ধ হইতেন তখন যখন তোমাদিগকে ইমানের দিকে তাহারা বলিবে হে আমাদের রব तुम निश्चय এখন তোমরা যে অবস্থায় নিমজ্জিত হইয়াছ উহার কারণ এই যে যখন তোমাদিগকে এক আল্লাহর দিকে ডাকা হইতেছিল তখন তোমরা তাহা মানিয়া লইতে অস্বীকার করিতেছিলে আর যখন তাহার সহিত অন্যদিকেও যোগ করা হইত তখন তোমরা মানিয়া লইতেছিলে এখন চূড়ান্ত ফয়সালাতো মহান স্রষ্টা ও মর্যাদাবান আল্লাহর হস্তেই নিবদ্ধ তিনি তোমাদিগকে নিজের নিদর্শনসমূহ দেখাইয়া থাকেন এবং আসমান হইতে তোমাদের জন্য রিজিক নাজিল করেন কিন্তু কেবল সেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করে যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহকেই ডাকিতে থাকুক নিজেদের দিনকে কেবল তাহারই জন্য খালেজ ভাবে নির্দিষ্ট করিয়া তোমাদের এই কাজ কাফিরদের পক্ষে যতই দুঃসহ হোক না কেন লিও মতো তিনি অতি উচ্চ মর্যাদাশালী আর সে অধিপতি তাহার বান্দাদের মধ্যে হইতে যাহার প্রতি ইচ্ছা নিজের নির্দেশে রুহ নাজিল করেন যেন সে সাক্ষাতের দিন সম্পর্কে লোক দিগকে সাবধান করিয়া উহা এমন দিন जख मानुषर सबकिछ आवरण शून्न्य हईबे आल्लर निकट ताहर को था गोपन थकिबेना जिज्ञासाईवे आज बाद आधिपत्य समग्र सृष्टिलोक बलिया उठिबे एक महा परमशाली आल्लाउे আজ উপার্জনের প্রতিফল দেওয়া হইবে আজ কাহার উপর জুলুম করা হইবে না হিসাব গ্রহণে আল্লাহ খুবই ক্ষিপ্রিজ হে নবী এই লোকদিগকে দিগকে সেই দিন সম্পর্কে ভয় দেখাও যাহা সন্নিকটে পৌঁছিয়াছে যেদিন কলিজা মুখের নিকট আসিয়া যাইবে আর লোকেরা ভীত সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চুপচাপ দাঁড়াইয়া থাকিবে জালিনদের জন্য কোনো দরদি বন্ধু থাকিবে না না এমন কোনো সাফায়াতকারী যাহার কথা মানিয়া নেওয়া হইবে আল্লাহ চোখের চুরিকেও জানেন আর সেই গোপন কথাও জানেন যাহা বক্ষদেশে লুকাইয়া রাখিয়াছে আল্লাহ নিরপেক্ষ ও ন্যায় ভিত্তিক ফয়সলা করিবেন আর এই মুসলিমরা আল্লাহকে বাদ দিয়া জাহাদিগকে ডাকে উহারা তো কোনো কিছুরই ফয়সলা করিবে না বস্তুত তো সবকিছু শোনেন এবং দেখেন ولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبت الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واقع إلي لوكي তাহা হইলে তাহারা তাহাদের পূর্বগামী লোকদের পরিণাম দেখিতে পাইত তাহারা তো ইহাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল এবং ইহাদের অপেক্ষাও অনেক বিশাল ও বিপুল স্মৃতিচিহ্ন জমিনের বুকে রাখিয়া গিয়াছে কিন্তু আল্লাহ তাহাদের গুনাহের কারণে তাহাদিগকে পাকড়াও করিলেন আল্লাহর কবল হইতে তাহাদিগোকে বাঁচাইবার কেহই ছিল না ذلك بانهم كانت تاتيهم رسلهم بالبينات فكفروا فاخذهم ما انه قوي شديد العقاب تاদের এই পরিণামের কারণ হইল তাদের রাসূল তাদের নিকট সুস্পষ্ট দলিল প্রমণা দিল ইয়াশিয়া ছিলেন অতঃপর তারা তাহা মানিয়া লইতে অস্বীকার করিয়াছিল शेष अल्ला तलाब के पकड़ाओ करादा के फिराउन और हमान आमार निदर्शन समूह आदेश पत्र सहकारा बोल जादुकरी बिल शक्ति मनुमा অতঃপর সে যখন আমাদের তাহারা বলিল যাহারা ইমান সামিল হইয়াছে তাহাদের সকলের পুত্র সন্তানকে হত্যা করো এবং মেয়ে সন্তানগুলিকে জীবন্ত রাখো কিন্তু কাফিরদের গৃহীত অপকৌশল নিষ্ফল হইয়া গেল একদিন ফিরাম তাহার দরবারের লোক বলিল আমাকে ছাড়ু আমি এই মুসাকে হত্যা করিয়া ফেলিব সে তাহার রবকে ডাকিয়া দেখুক আমার আশঙ্কা হয় সে তোমাদের দিনকে বদলাইয়া ফেলিবে কিংবা দেশে বিপর্যয় ডাকিয়া আনিবে মুসা বলিল বিচার দিনের প্রতি ইমান রাখে না এমন প্রত্যেক অহংকারীর মোকাবিলায় আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করিয়াছি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 এই সময় ফিরাউনের দরবারের এক মুমিন ব্যক্তি যে তাহার ইমান গোপন রাখিয়াছিল বলিয়া উঠিল তোমরা কি এক ব্যক্তিকে শুধু এই কারণে হত্যা করিবে যে সে বলে আমার রব হইতেছেন আল্লাহ অথচ সে তোমাদের রবের তরফ হইতে তোমাদের নিকট সুস্পষ্ট দলিল প্রমাণে দি লইয়া আসিয়াছে সে যদি মিথ্যাবাদী হয় তাহা হইলে তাহার মিথ্যা স্বয়ং তাহার উপরেই ফিরিয়া আপতিত হইবে কিন্তু সে যদি সত্যবাদী হইয়া থাকে তাহা হইলে যে ভয়াবহ পরিণতির ভয় সে তোমাদিগকে দেখাইতেছে উহার কিছু অংশ তো তোমার উপর অবশ্যই আপতিত হইবে আল্লাহ কোন সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী ব্যক্তিকে হেদায়ত করেন না পৌ মিল কু মুল মুল খুলউ না ফিল ঔ নাই সিম দশিল পাল ফিরউনু না উরি খুম ইল না দি খুম ইল সবিল হে আমার জাতির লুকেরা আজ তোমরাই বাদশাহী ও কর্তৃত্বের অধিকারী এই জমিনে তোমরাই বিজয়ী শক্তি কিন্তু আল্লাহর আজাদ যদি আমাদের উপর আসিয়া পড়ে তাহা হইলে কে আছে এমন যে আমাদিগকে সাহায্য করিবে ফিরাউন বলিল আমি তো তোমাদের সম্মুখে সেই মতই ব্যক্ত করিতেছি যাহা আমার দৃষ্টিতে সমীচীন আর আমি সেই পথই তোমাদিগকে দেখাইতেছি যাহা সত্য ও সঠিক যে ব্যক্তি ইমান আনিয়াছিল সে বলিল হে আমার জাতির লোকেরা আমার ভয় হইতেছে তোমাদের উপর যেন সেই দিনটি না আসে যাহা ইতিপূর্বে বহু জনসমাজের উপর আসিয়াছে জামুদ্দিন আসিয়া ছিল নুহের জাতি এবং আদ সামুদ ও তাহাদের পরবর্তী জাতিসমূহের উপর আর সত্য কথা এই যে আল্লাহ তাহার বান্দাদের উপর জুলুম করার কোন ইচ্ছা পোষণ করেন না লোকেরা আমি ভয় করিতেছি তোমাদের উপর যেন চিৎকার ফরিয়াদ ও কান্নাকাটির দিন না আসিয়া পড়ে যখন তোমরা একজন অপরজনকে ডাকিবে আর ছুটিয়া পালাইতে চেষ্টা করিবে কিন্তু তখন আল্লাহর কবল হইতে বাঁচাইবার কেহই থাকিবে না সত্য কথা এই যে আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়া দেন তাহাকে পথ দেখাইবার কেহই থাকে না وَلَقَدْ جَاءَكُمُ يُوسُفُ مِن قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِّمَّا جَاءَكُم بِهِ حَتَّىٰ إِذَا هَلَكَ قُلْتُمْ لَئِن بَعَثَّ اللَّهُ مِن بَعْدِهِ رَسُولًا لَّقَطَعْنَا مَعَهُ بِالْأَرْضِ وَلَٰكِنَّهُ كَانَ مِنْ بَعْدِ ইতিপূর্বে ইউসুফ তোমাদের নিকট সুস্পষ্ট ও দলিল কিন্তু তোমরা তাহার আনিত শিক্ষা সম্পর্কে সন্দেহের মধ্যেই পড়িয়া থাকিলে পরে যখন তাহার ইন্তেকাল হইয়া গেল তখন তোমরা বলিলে এখন আর আল্লাহ কোন রাসুল পাঠাইবেন না এমনিভাবে আল্লাহ সেই সব লোককে গুমরাহির মধ্যে নিক্ষেপ করেন যাহারা সীমালঙ্ঘন করে যাহারা সন্দেহপ্রবণ হয় এবং যাহারা আল্লাহর আয়াত লইয়া ঝগড়া করে এ ব্যাপারে তাহাদের নিকট কোন সনদ ও দলিল না আসা সত্ত্বেও আল্লাহ এবং ইমানদার লোকদের নিকট এই নীতি আচরণ অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় এইভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারীর মনের উপর মোহর মারিয়ে দেন ফিরাউন বলিল হে হামান আমার জন্য একটি সূচ্য ইমারত বানাও যেন আমি ঊর্ধ্বলোকের পথসমূহ পর্যন্ত পৌঁছিতে পারি أسباب السماوات فأبطلع إلى إله موسى وإنه لأغنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبير وما كيد فرعون إلا في تباب آكاش مرن للمشاهدة شموهو پرجنتو ابن موسار علاقه هو كمارية আমার চোখে তো এই মুসাকে মিথ্যাবাদুকর্মিকে চার্চিক্যময় বানাইয়া দেওয়া হইল এবং তাহাকে সঠিক পথ অবলম্বন হইতে ফিরাউনের সমস্ত চালবাজি তাহার নিজের ধ্বংসের আয়োজনেই ব্যয়িত হইল যে ব্যক্তি ইমান আনিয়াছিল বলিল হে আমার জাতির লোকেরা আমার কথা মানিয়া লও আমি তোমাদিগকে সঠিক পথ নির্দেশ করিতেছি হে জাতি এই দুনিয়ার জীবন তো মাত্র কয়েক দিনের জন্য চিরকাল অবস্থান কর নিষ্ঠল তো হইল পর না মিল সেই অচমুজ ইসল ও মিল সি জিনু মু যে ব্যক্তি অন্যায় করিবে তাহাকে ততখানি প্রতিফল দেওয়া হইবে যতখানি অন্যায় সে করিয়াছে আর যে ব্যক্তি নেকাজ করিবে সে পুরুষই হোক কিংবা স্ত্রী লোক যদি সে মুমিন হয় এইরূপ সব মানুষই জাননাতে দাখিল হইবে हे जी इमारे तो तुमा दिगो के, आर आमा के डाकी ते ना जाते दिखे आह्वान जानते तुम्हरा डाकते छो जहान नाम दिखे আহ্বান জানাইতেছ যেন আমি আল্লাহর সহিতি করি এবং তাহার সহিত সেই সব সত্তাকে শরিক বানাই যাহাদিগকে আমি জানি না চিনিও না অথচ আমি তোমাদিগকে সেই মহাপরাক্রান্ত ক্ষমাশীল আল্লাহর দিকে ডাকিতেছি না সত্য হইতেছে এই যে যাহার দিকে তোমরা আমাকে ডাকিতেছ তাহার জন্য না দুনিয়ায় কোনো আবেদন আছে না পরকালে কোনো আহ্বান फिर हईबे आल्ला दिखे और सीमा लंघन कारी लोकर जराम निक्षिप्त हो रिल आज तुमा दिख के जहाँ किलते अतिशीघ्र से समय आसबे जख तुमरा स्रण कर আমার নিজের ব্যাপারটা আমি আল্লাহর উপর সোপর্দ করতেছি। তিনি তাহার বান্দাগনের উপর দৃষ্টি রাখেন শেষ পর্যন্ত সেই লোকেরা এই মুমিন ব্যক্তির বিরুদ্ধে যেসব নিকৃষ্টতম অপকৌশল ও ষড়যন্ত্র চালাইয়াছিল আল্লাহ সেসব হইতেই সেই ব্যক্তিকে বাঁচাইলেন আর ফিরাউনের সঙ্গী সাথীরা নিকৃষ্টতম আজাবের চক্রে পড়িয়া গেল দোজখের আগুন যাহার উপর সকাল ও সন্ধ্যা তাহাদিবকে উপস্থাপন করা হয় আর যখন কিয়ামতের মুহূর্ত আসিয়া দাঁড়াইবে তখন হুকুম দেওয়া হইবে যে ফিরৌনি দলবলকে কঠিনতর আজাবে নিক্ষেপ করো ওই নীবিল উলিল্লী لَكُمْ ইন্ন কুন্ন লকুম চুমু ন অতঃপর একটু ভাবিয়া দেখো সেই সময়ের কথা যখন এই লোকেরা পরস্পরের সাথে ঝগড়া করিতে থাকিবে যাহারা দুনিয়ায় দুর্বল ছিল তাহারা সেই লোককে বলিবে যাহারা নিজ দিগকে বড় মনে করিত আমরা তো তোমাদের অধীন ছিলাম তাই এখন কি তোমরা জাহান নামের আজাব হইতে কিছু পরিমাণেও আমাদিগকে রক্ষা করিবে বরত্বের দাবিদার সেই লোকেরা জবাব দিবে আমরা সকলেই এখানে একই রূপ অবস্থার সম্মুখীন আর আল্লাহ তাহার বান্দাদের মাঝে ফয়সলা করিয়া দিয়াছেন তারপর এই জাহান নামে নিক্ষিপ্ত লোকেরা দুজক্ষের কর্মকর্তা বলিবে তোমাদের রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের এই আজাব মাত্র একটি দিন হ্রাস করিয়া দেন তাহারা জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট তোমাদের নবীর আসুরগণ কি অকাট ও সুস্পষ্ট দলিল প্রমাণ লইয়া আসেন নাই তাহারা বলিবে হ্যাঁ जहां नाम कर्मकर्मर दोआा कर तब काफिर दो तोर्थ हविक निश्चय नबी रसुरगे और ईमानदार लोकर सहा दुनिया जीवने अवश्य करीब क्षी दंडायमान हईबे जेदिन जालिमर ओजर आपत्ति जुक्ति प्रदर्शन तह दिगो के को फायदाई दीबें ऊपर बर लान बर्षित होनाई निकृष्टतम स्थान আর দেখো না করিয়াছি আর বনিসাইলকে এই কিতাবের উত্তরাধিকারী বানাই দিয়াছি হুদাউলিক যাহা ছিল বিবেক বুদ্ধি সম্পূর্ণ লোকদের জন্য হেদায়ত ও নসিহত স্বরূপ অতএব হে নবী ধৈর্য ধারণ কর আল্লাহর ওয়াদা সত্য নিজের অপরাধের জন্য ক্ষমা চাও এবং সকাল ও সন্ধ্যা তোমাদের রবের প্রশংসা সহকারে তাহার পবিত্রতা বর্ণনা করিতে থাকো ان الذين يجادلون في ايات الله بِغَيْرِ سلطان اتاهم بغير سلطان اتاهم ان في صدورهم الا كبر ما هم ببالغ فاستعذ بالله انه هو <تصفيق> যেসব লোক তাহাদের নিকট আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহের ব্যাপারে ঝগড়া করিতেছে তাহাদের হৃদয়ে অহংকার পুঞ্জীভূত হইয়া রহিয়া আছে। কিন্তু তাহারা যে বরত্বের অহংকার করে সে পর্যন্ত তাহারা কিছুতেই পৌঁছিতে পারিবে না অতএব আল্লাহর নিকট আশ্রয় চাও তিনি সবকিছুই দেখেন ও শোনেন আকাশ মন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করা মানুষ পয়তা করা অপেক্ষা নিশ্চয়ই অনেক বড় কাজ কিন্তু অধিকাংশ লোকই তাহা জানে না ওমায়সইনু আলী হাওয়াল অন্ধ ও চক্ষুস্মান কখনোই সমান হইতে পারে না এবং ইমানদার নিকার ও দুষ্কৃতিকারী লোক সমান মর্যাদাশালী হইতে পারে না কিন্তু তোমরা খুব কমই বুঝিতে পারো নিঃসন্দেহে কিয়ামত নির্দিষ্ট সময় অবশ্যই আসিবে উহার আসার ব্যাপারে কোন সন্দেহ নাই কিন্তু অধিকাংশ লোকই তাহা মানে না অকাল তোমাদের রব বলেন আমাকে ডাকু আমি তোমাদের দোয়া কবুল করিব যেসব লোক গর্ব ও অহংকারে আচ্ছন্ন হইয়া আমার বন্দেগি ও দাসত্ব হইতে বিমুখ থাকে তাহারা অবশ্যই লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় জাহান নামে দাখিল হইবে তিনি আল্লাহ जिन्ह बनाइन जान तुम्हरा उन्तु अनेक लोक शुक्र आदाय करना रब सर्व जिन सृष्टिकरता से सब लोक विभ्रांत हाथे जहा समूह के अस्वीकार करते তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে কে স্থান বানাইয়াছেন এবং উপরে আসমানকে গম্বুজ বানাইয়াছেন যিনি তোমাদের প্রতিকৃতি রচনা করিয়াছেন এবং খুবই চমৎকার আকৃতি যিনি তোমাদিগকে পবিত্র জিনিস রিজিক দান করিয়াছেন যে আল্লাহ এইসব কাজ করিয়াছেন তিনি তোমাদের রব অপরিমেয় বরকতের অধিকারী তিনি বিশ্বলোকের মহান রব তিনি তিনি চিরঞ্জীব তিনি ছাড়া মাবুদ নাই তোমরা তাহাকেই ডাকো নিজেদের দিনকে তাহারই জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করিয়া দিয়া সব প্রশংসা আল্লাহ রাবুল জন্য হে নবী এই লোকদিগকে দিগো কে তো সেই সব সত্তার বন্দেগীয় দাসত্ব করতে নিষেধ করা হইয়াছে যাহাদিগকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডাকিয়া থাকু আমি এই কাজ কিরূপে করিতে পারি যখন আমার নিকট আমার রবের তরফ হইতে অকাট্ট দলিল প্রমাণ আসিয়া আমাকে নির্দেশ দেওয়া হইয়াছে যে আমি যেন রাব্বুল আল সামনে বিনয়ের মস্তক নত করিয়া দিই هو الذي خلقكم من تراب ثم من نطفة مِنْ من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে মাটি হইতে পয়দা করিয়াছেন তারপর শুক্রকীট হইতে অতঃর জমাট বাঁধা রক্ত হইতে তারপর তোমাদিগকে শিশুর আকৃতিতে বাহির করিয়া আনেন অতঃপর তোমাদিগকে প্রবৃদ্ধি দান করেন যেন তোমরা তোমাদের পূর্ণ শক্তি সামর্থ্য পর্যন্ত পৌঁছিতে পারো তারপর আরো বৃদ্ধি দেন যেন তোমরা বার্ধক্য পর্যন্ত উপনীত হও আর তোমাদের কাহাকেও পূর্বেই ফেরত জাকিয়া পাঠানো হয় तुमिष्ट समय पर जाओ ब्यापार अनुधन करते जीवन दानी मृत्युदान कारीओ तुम्हेंग के जल्ला आयात और निदर्शन सम्पर्के झगड़ा कर الذين كذبوا بالكتاب وبما ارسلنا به رسلنا فسوف يعلمون جলোকেরা এই kitabke ebong amader rasulgoner shonge pathano kitab shomuhoke obisshash o omanno koriteche oti shighroi tahara janite paribe ir-laglal fi a'naqihim wasalasil yushabun fil hamimi যখন তাহাদের গলায় শৃঙ্খল ও জিঞ্জির পড়িবে এইসব ধরিয়া তাহাদিগকে ফুটন্ত গরম পানির দিকে লইয়া যাওয়া হইবে এবং পরে দু আগুন নিক্ষেপ করা হইবেশ্রী কু নাম কবিলু সৈয়ালি কু বেলিন অতঃপর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে এখন কোথায় তোমাদের সেই সব উপাস্য আল্লাহ ছাড়া যাহাদিগকে তোমরা শরিক বানাইতেছিলে তারা জবাব দিবে তাহারা আমাদের হইতে হারাইয়া গিয়াছে বরং ইহার পূর্বে আমরা যেসব জিনিসকে ডাকিতেছিলাম তাহারা আদতে কিছুই নয় এইভাবে আল্লাহ কাফিরদের গুমরা হওয়ার ব্যাপারটিকে সুস্পষ্ট ও সুপ্রকট করিয়া তুলিবেন ذلكم بما كنتم تفرحون في الارض بغير الحق وبما كنتم تمرحون تحديقه بلا حيبي تمہদের এই পরিণতির কারণ এই যে তোমরা দুনিয়ায় অসত্যের উপর মগ্ন ছিলে এবং তাহালইয়া তোমরা গৌরব করিতে ছিলে ও যখন ادوا بجahanam خالدين فيها এখন যাও জাহান নামের দুয়ারে প্রবেশ করো সেখানেই তোমাদিগকে চিরকাল থাকিতে হইবে বড় নিকৃষ্ট পরিণতি রহিয়াছে অহংকারী লোকদের জন্য अतएव हे नबीर्धारण कर दे। तो दिख फिर हईबिन হে নবি তোমার পূর্বে আমরা অসংখ্য রাসুল পাঠাইয়াছি যাহাদের কতিপয়ের অবস্থা সম্পর্কে আমরা তোমাকে অবহিত করিয়াছি আর কতক সম্পর্কে কিছুই বলি নাই কোন রাসুলেরই এই শক্তি ছিল না যে আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন লইয়া আসবে। অতঃর যখন আল্লাহর হুকুম হইল তখন প্রতিটি ব্যাপারে ন্যায়ানুক ফা করিয়া দেওয়া হইল আর তখন দুষ্কৃতিকারীরা মহা ক্ষতির মধ্যে পড়িয়া গেল আল্লাহ তোমাদের জন্য এই গৃহপালিত পশুগুলিকে বানাইয়াছেন যেন উহাদের কোন কোনটির উপর তোমরা সওয়ার হইতে পারো এবং কোনো কোনটির গোস্ত খাইতে পারো উহাদের মাঝে তোমাদের জন্য আরো অনেক কল্যাণ নিহিত রহিয়াছে উহারা এই কাজেও লাগে যে। যেখানে তোমরা পৌঁছিবার প্রয়োজন মনে করিবে তোমরা উহাদের উপর আরোহণ করিয়া সেখানে পৌঁছিতে পারো पशु नौ स्वरानल्लाहारदर्शन समूह तुमा दिगो के देखाते तुमरा तादर्शन के अस्वीकार कर কেন এই লোকেরা কি জমিনের বুকে চলাফেরা করে নাই তাহা হইলে তাহারা সেই লোকদের পরিণতি দেখিতে পাইতো যাহারা তাহাদের পূর্বে গত হইয়া গিয়াছে তাহারা তো সংখ্যায় ইহাদের অপেক্ষা বেশি ছিল ইহাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং জমিনের বুকে ইহাদের অপেক্ষা অনেক বেশি চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ চিহ্ন রাখিয়া গিয়েছে। তাহারা যাহা কিছু উপার্জন করিয়াছিল শেষ পর্যন্ত তাহা তাহাদের কোন কাজে আসিল لَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرِحُوا بِمَا عِنْدَهُمْ مِنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ تَحَدَّرَ الرَّسُولُ جَكُن تَحَدَّرَ نিকর সুস্পষ্ট ও অকট্ট দলিল প্রমাণ লয়্যা আসিল তখন তারা তাদের নিজস্ব জ্ঞান লয়্যাই মগ্ন রহিলো অতঃপর তারা কবলে পড়িয়া গেল যাহাকে তারা ঠাট্টা করিতেছিল আজাদ দেখিতে পাইলো তখন তাহারা এই বলিয়া চিৎকার করিয়া উঠিল যে আমরা মানিয়া লইলাম লা এক আল্লাহকে আর আমরা অমান্য করিতেছি সেই উপাস্যকে যাহাদিগকে আমরা শরীফ বানাইতেছিলাম কালামিয়া কুয়া হুম ইম শূন্য চল্লাহ ও খাসি রহু নিক কিন্তু আমাদের আজাব দেখিয়া লওয়ার পর তাহাদের ইমান তাহাদের জন্য কিছুমাত্র কল্যাণকর হইতে পারিল না কেননা ইহাই আল্লাহর নির্ধারিত বিধান যাহা চিরকাল তাহার বান্দাদের ব্যাপারে কার্যকর রহিয়াছে আর তখন কাফিররা মহা ক্ষতির মধ্যে পড়িয়া গেল